এটিসার আটাশতম দার্স আগের সাতাশটি দার্সে আমরা চারটি প্রাথমিক মূলনীতির বিষয়ের আলোচনা শেষ করেছি প্রথম প্রাথমিক মূলনীতিটি ছিল আইল আল্লাহ সুবাহানাহু আতআলা রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম ও দিন সম্পর্কীয় জ্ঞান দ্বিতীয় মূলনীতিটি ছিল এই আলমের উপর আমল করা তৃতীয় মূলনীতিটি ছিল এগুলোর দাওয়া ও প্রচার এবং চতুর্থটি ছিল এর উপর সাবর করা এই চারটি প্রাথমিক মূলনীতির দলিল হলো সুরা আল আসর সুরা আল আসর থেকে এই চারটি প্রাথমিক মূলনীতি সংগ্রহ করা হয়েছে একই সাথে চারটি প্রাথমিক মূলনীতির পক্ষে দলিল হিসেবে লেখক আল বুখারির একটি অধ্যায়ের শিরোনাম কেউ এনেছেন এই বিষয়টি নিয়ে আলোচনার মধ্য দিয়ে আমরা চারটি প্রাথমিক মূলনীতির আলোচনার পরিসমাপ্তি টানব এবং এই বইয়ের প্রথম অধ্যায় শেষ করব ইনশা আল্লাহ তালা লেখক বলেছেন ওকল আল বুখারি ইউ রাহম্লাহ তলা বাবুল আইলমি কবল আল কউলিউআল আমাল লেখক বলছেন বুখারি রহমাহুল্লাহ বলেছেন অধ্যায় কথা ও কাজের পূর্বে আর এর দলিল হল আল্লাহ তাল এই বাণী জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই সুতরাং তোমার গুনার কারণে ক্ষমা প্রার্থনা করো সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াত কথা ও কাজের আগে রিল্মের উল্লেখ পূর্বক আল্লা আয়াত শুরু করেছেন এটি হল লেখকের উদ্ধৃত ইমাম বুখারির অধ্যায়ের শিরোনাম গত দার্শে আমরা উল্লেখ করেছি যে আশাফে আই রাহিমাহুল্লাহর একটি উক্তির ক্ষেত্রে লেখকের দেয়া উদ্ধৃতিতে সামান্য কিছু পার্থক্য ছিল হতে পারে লেখক আক্ষরিকভাবে উদ্ধৃত না করে এখানে উক্তিটির অর্থ উদ্ধৃত করার কারণে এমনটা হয়েছে এখানে ইমাম বুখারির উদ্ধৃতির ক্ষেত্রেও দুটো ছোট পার্থক্য লক্ষ্য করা যায় আপনি যখন মূল বুখারির সাথে মেলাবেন তখন এই দুটো ছোট পার্থক্য দেখতে পাবেন এই পার্থক্যের পরিমাণ আসলে খুবই নগণ্য কিন্তু তলিবুলাইমদের এটিও জেনে রাখা উচিত দেখুন এখানে লেখক বলেছেন ওয়া দালিল হু তাআলা কিন্তু বুখারিতে বলা হয়েছে লিকা দুটো কথার অর্থ একই কিন্তু শাব্দিকভাবেই দুটোর মাঝে কিছু পার্থক্য আছে দ্বিতীয় আরেকটি পার্থক্য দেখা যায় ইমাম মোহাম্মদ ইবনে আবদিল ওয়াহাবের দেয়া উদ্ধৃতিটির শেষ বাক্যে তিনি এখানে দুটো অতিরিক্ত শব্দ যোগ করেছেন তিনি উদ্ধৃত করেছেন এভাবে সুতরাং কথা ও কাজের আগে এলমের উল্লেখপূর্বক আল্লা আয়াত শুরু করেছেন কথা ও কাজের আগে এই শব্দগুলো লেখক অতিরিক্ত যুক্ত করেছেন এই সংযুক্তির কারণে অর্থের কোনো পরিবর্তন আসে না বরং এটি বুখারির বক্তব্যকে আরও স্পষ্ট করে তোলে তবে এটি হুবহু ইমাম বুখারির দেয়া শিরোনাম নয় লেখক বলেছেন ফ্যাবাদা বিউলি ওয়াল আমাল আর ইমাম বুখারি এ পর্যন্ত গিয়ে থেমে গেছেন ফ্যাবাদা আলেম লেখকের পক্ষ থেকে যুক্ত করা শব্দ হল কবলাল কাউলি ওয়াল আমাল লেখক কেন এই অতিরিক্ত অংশটুকু যোগ করলেন এই পার্থক্যের কারণ কি হতে পারে যে তিনি শাব্দিকভাবে উদ্ধৃতি দেয়ার বদলে অর্থ প্রকাশ করতে চেয়েছেন কিংবা আরও একটু ব্যাখ্যার মাধ্যমে অর্থকে আরও স্পষ্ট করতে চেয়েছেন কারণ বর্ধিত অংশটুকু সহ পড়লে অর্থটি আরও সহজে বোঝা যায় আবার অনেকের মত হলো লেখক হয়তো আল বুখারির সংকলনের এমন কোনো সংস্করণ ব্যবহার করেছিলেন যেখানে অধ্যায়ের শিরোনামগুলোতে সামান্য একটু পার্থক্য ছিল প্রশ্ন আসতে পারে লেখক আল শিরোনামকে দলিল হিসেবে কেন ব্যবহার করলেন ইমাম বুখারি রাহেমাহুল্লার হাজিজ সংকলনটি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো এ কথা আমরা সবাই জানি এটি হলো এমন এক সংকলন যার বর্ণনাকারীরা হলেন আকাশের নক্ষত্রের মতো এই সংকলনের মান গ্রহণযোগ্যতা ও মর্যাদা ইজমার ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত এ হলো এমন এক সংকলন যা মন্দ ও অপবাদের মূলোৎপাটন করেছে এই গ্রন্থ হক ও হক হকপন্থীদের সত্যায়ন করেছে শুধু তাই না এই সংকলনের বিন্যাস গঠন প্রণালী ও শিরোনাম নির্বাচনের সুক্ষাতিস পদ্ধতির দিকে খেয়াল করলে দেখবেন এগুলো থেকেও শেখার মতো অনেক কিছু রয়েছে আলিনদের বইতে প্রায়ই দেখবেন নিজেদের বক্তব্যের পক্ষে দলিল হিসেবে তারা বুখারির উদ্ধৃতি দিয়ে বলছেন কল আল বুখারি নিজেদের কথার পক্ষে দলিল হিসেবে তারা বুখারির দেয়া শিরোনামগুলোকে পেশ করেন বুখারির সংকলনের শিরোনামির যদি এই মর্যাদা হয় তাহলে চিন্তা করুন এতে উল্লেখিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের মর্যাদা কেমন হতে পারে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনারা একজন তলিবুল এইম একবার একটি গবেষণাপত্র নিয়ে কাজ করছিলেন এর বিষয়বস্তু ছিল এক সফরে একাধিক উমরা করা ভালো নাকি কেবল একটি অমরা করাই উত্তম যেমন ধরুন আপনি এখান থেকে মক্কাতে গিয়ে অমরা করলেন মক্কায় থাকা অবস্থায় আপনি দ্বিতীয়বারের মতো আত্মা নেয়মে গেলেন এরকম অনেকেই করে থাকে তারপর আপনি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমবারের মতো আত্মা ন্যমে গেলেন আর এভাবে বারবার অমরা করলেন এটা ভালো নাকি এক সফরে কেবল একটি অমরা করা উত্তম এটি একটি ফেঁকি মশালা এবং এই নিয়ে আলিমদের মধ্যে বিস্তর আলোচনা ও মত রয়েছে। এমন কি চার ইমামদের মধ্যেও এই নিয়ে মত রয়েছে তো এই তলিবুল ইম দীর্ঘ সময় নিয়ে সমস্ত দলিল প্রমাণাদি পর্যবেক্ষণ অধ্যয়ন ও বিশ্লেষণের পর তার এক বন্ধুকে বলল সবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ব্যক্তির পুরস্কার নির্ভর করবে সে কিসের পেছনে প্রচেষ্টা ব্যয় করেছে তার উপর তার বন্ধু বলল ঠিক একই কথা আলবুখারির একটি অধ্যায়ে অনুচ্ছেদের শিরোনাম হিসেবে এসেছে বাবু আজরিল অমরাতি আলা কদিন নসাব অর্থাৎ প্রচেষ্টার পরিমাপ অনুযায়ী অমরার সব প্রাপ্তি সংক্রান্ত অনুচ্ছেদ আর মানে আপনি কতটুকু চেষ্টা বা পরিশ্রম করেছেন সুতরাং প্রত্যেকে তার প্রচেষ্টা অনুযায়ী সব লাভ করবে তো সেই তলিবুলাইম তখন বললেন ও এটা যদি আমি আগে দেখতাম তাহলে আমার অনেক সময় বেঁচে যেত কেবল শিরোনাম থেকেই তিনি এর উত্তর পেয়ে যেতে পারতেন তিনি হয়তো বুখারিতে চোখ বুলিয়েছিলেন কিন্তু অনেক সময় তো এমন হয় যে আমরা কোনো কিছু খোঁজার জন্য শিরোনামের দিকে তেমন একটা মনোযোগ দেই না আপনি হয়তো খুঁজতে খুঁজতে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে গেছেন কিন্তু এর শিরোনামটাই হয়তো খেয়াল করেননি বুখারি রাহমাহুল্লাহ তার হাদিস সংকলনের অধ্যায়গুলোর যে শিরোনাম দিয়েছেন সেটা নিয়েই যুগে যুগে আলিমগণ বইয়ের পর বই লিখে গেছেন ইবনু হাজারের ব্যাখ্যা গ্রন্থে আপনারা এর কিছু নমুনা দেখতে পারবেন তার ব্যাখ্যা গ্রন্থে তিনি এ নিয়ে কিছু আলোচনা করেছেন বুখারী রহেমাহুল্লার দেয়া শিরোনামের উপর বই লিখেছেন শাহওয়ালিউল্লা দেহলবী রহেমাহুল্লাহ ও ইবনু হামা মা রহেমাহুল্লাহ বুখারী রহেমাহুল্লার দেয়া শিরোনামগুলো কি শুধুই শিরোনাম নাকি এগুলো তার ফিঠি মতামত এই নিয়ে আলিমদের মধ্যে অনেক তর্ক বিতর্ক অনেক লেখালেখি হয়েছে তারাই ছিলেন এলমের মহিরুহ। শুধুমাত্র হাদিজ সংকলনের অধ্যায়ের শিরোনামের মাঝে এত গভীর জ্ঞান নিহিত আছে তাদের লেখা বইগুলো কতটা সমৃদ্ধ হতে পারে একবার চিন্তা করুন आसले शुद्ध रिल सम्भव है ना रिल जगत महिरूदे तर रबे एम को गृढ़ रहस्य छो जै उच्च मर्यादा सम्पन्न कर भाइय प्रोग्रामे एक सफ्टवर कथा जेखने छयजार इसलामी बै आ सब मिलिए यार खंड आए इनशाल्ला एक लैपटप पे तक डाउनलोड कर देवें एकटू चिंता कर আল বুখারি সুফিয়ান ইবনু আইনা ইবনু মাঈন ইবনু হাম্বাল আল নাওয়ি ইবনে তাইমিয়া ইবনুল কাইম সহ আরও অনেকে হাদিসের খোঁজে কখনো কখনো সম্পূর্ণ মহাদেশ পাড়ি দিয়েছেন অথচ আজ এত বিশাল এক জ্ঞান ভাণ্ডার আমাদের হাতের নাগালেই এইম এত সহজলভ্য হওয়া সত্ত্বেও এই কিংবদন্তীতের রচনাবলীর ধারে কাছেও ঘেঁসতে পারে এমন কোনো কিছু কেন আজকের তলিবুল এইম ও আলিমগণ আমাদের দিতে পারছেন না ইবনু তাইমিয়া ইবনুল কাইম ইমাম বুখারি রহেমাহমুল্লাহ এবং তাদের মতো অন্যান্য আলিমদের রচনাবলীর দিকে তাকালে অভিভূত হতে হয় গাড়ি কিংবা প্লেনে না এই মানুষগুলো দীর্ঘ পথ পাড়ি দিতেন গাধা ও উটের পিঠে তারা ল্যাপটপ সাথে নিয়ে সেভেন স্টার হোটেলে ঘুরে বেড়াতেন না তাদের জীবন কেটেছে কারাগারে যাওয়া আশা করে আর জীবন ভর নানা প্রতিকূলতার মোকাবেলায় তারা অনেক সময় স্মৃতি থেকে লিখতেন সামনে বইপত্র নিয়ে কিংবা ল্যাপটপ খুলে বসে না তাহলে তারা কিভাবে এত বারাকা পেতেন সুতরাং আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের শিক্ষা দেন সুরা আল বাকার আয়াত হ্যাঁ অবশ্যই দরকার কিন্তু এমন মর্যাদায় উন্নীত হতে হলে আল্লাহ ও নিজের মাঝে বিশেষ কিছু গোপনীয়তা আপনাকে বজায় রাখতেই হবে যাকে বল তিনি আর আপনি জানবেন আমার দৃঢ় বিশ্বাস তাদের এ ধরনের কোনো গোপন সম্পর্ক বা আমল ছিল যা সম্পর্কে তাদের স্ত্রী ও সবচেয়ে কাছের ছাত্ররাও জানতেন না ইমাম বুখারির অধ্যায়ের শিরোনামে এই আয়াত ব্যবহার করেছেন ফাআলাম জেনে রাখুন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং ক্ষমা প্রার্থনা করুন ফলাম অর্থাৎ জানো আল্লাহ প্রথমে বলছেন জানো যে আল্লাহ ছাড়া কোনো ইল্হ নেই আর তারপর বলছেন নিজ পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো অর্থাৎ কথা ও কাজের আগে আসে এলম এলম হলো তাহিদের স্বীকৃতি ও আমল কবুলের শর্ত নিয়তের বিশুদ্ধতা কথা ও আমলের সঠিক পদ্ধতি ও পূর্ণতা অর্জিত হয় এলমের মাধ্যমে আমলের আগে কেন এলম অর্জন করা জরুরি এর স্বপক্ষে ইমাম বুখারি এই আয়াতকে দলিল হিসেবে উপস্থাপন করেছেন মনে রাখতে হবে যখন আমলের কথা বলা হচ্ছে তখন অন্তর জিব্বা ও অঙ্গ প্রত্যঙ্গের আমল সবগুলোকেই বোঝানো হচ্ছে কাজেই কথা ও কাজের আগে একজন মুসলিমকে যে ঈম অর্জন করতে হবে এই আয়াত হলো তার প্রমাণ বুদ্ধিভিত্তিক দিক থেকেও এই বিষয়টি স্পষ্ট যে কিছু করার আগে আপনার সে বিষয় সম্পর্কে জানতে হবে যা জানেন না সে বিষয়ে কিভাবে আপনি আমল করবেন এটি নিছক কমনসেন্স থেকেই আমরা সবাই বুঝতে পারি ধরুন আপনি চাচ্ছেন আপনার বস বাবা কিংবা শিক্ষককে সন্তুষ্ট করবেন তাদের সন্তুষ্ট করার আগে কিভাবে সন্তুষ্ট করতে হবে সেটা আপনাকে জানতে হবে আপনার জানতে হবে কোন কাজগুলো তাঁদের পছন্দনীয় নইলে এমনও তো হতে পারে যে আপনি এমন কিছু করলেন যাতে সন্তুষ্ট হবার পরিবর্তে তারা বরং রেগে গেলেন সুতরাং কথা ও কাজের আগে আসে এলম দলিল ও কমন সেন্সও তাই বলে হ্যাঁ কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা ফিতরাতিভাবে জানি আল্লাহর একত্ববাদ বা তাহিদের শিক্ষা প্রত্যেক মানুষের ফিতরাতের মধ্যে নিহিত এই ফিতরাত বা স্বাভাবিক প্রবণতার উপরেই মানুষকে সৃষ্টি করা হয়েছে রক্ত মাংসের মতোই মানুষের প্রকৃতিতে মিশে আছে তহসিদের উপলব্ধি একটি শিশু যখন প্রথম কথা বলতে শেখে তখন শাহাদাত পড়িয়ে তাকে ইসলামে প্রবেশ করানো হয় না আপনি তাকে কালিমা শাহাদ শেখান কিন্তু শাহাদা মুখে উচ্চারণের মাধ্যমে একটি শিশু ইসলামে প্রবেশ করে না কারণ সে মুসলিম হয়েই জন্মেছে ইমান তার ফিতরাতের সাথে মিশে আছে তবে আমাদের মনে রাখতে হবে ফিতরাতি ব্যাপারেও আমাদের শিক্ষা অর্জন করা জরুরি কারণ সময়ের সাথে সাথে বাহ্যিক মন্দ শক্তিগুলো এমনভাবে মানুষকে ঘিরে ধরে যে তা ফিতরাতি বিষয়গুলোকেও কলুষিত করে ফেলে এ কারণেই এসব বিষয়েও আমাদের জানা ও চর্চা করা প্রয়োজন ইহ জানো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ লা লাহ ইর রিমের কথা বলছেন এ হলো এমন এক র যা সঠিকভাবে আয়ত্ত করতে পারলে অন্য যে কোনো জ্ঞানের অভাব ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না আর যার লা লাহ ইল্লাহর জ্ঞান নেই অন্য কোনো জ্ঞানই তার কোনো উপকারই আসতে পারবে না এখানে আমরা চূড়ান্ত সাফল্য ও ক্ষতির কথা অর্থাৎ আখিরাতের কথা বলছি সুনান আর তিরমিজিতে আবু হুরাই রাজি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন রোগে আক্রান্ত অবস্থায় যে এই কথাটি অর্থাৎ ইলাহা ইল্লাহ বলবে এই অবস্থায় মারা গেলে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না লা লাহ ই্লাহ রাইম অর্জনের পেছনে এত সময় দেয়ার কারণ কি। এর অন্যতম কারণ হলো আল্লাহ সুহানাহ সুরা ইব্রাহিমে বলেছেন তুমি কি দেখো না কীভাবে আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপন করেন কালিমাতান তৈবান পবিত্র বাক্যের উপমা হচ্ছে একটি উৎকৃষ্ট প্রজাতের গাছের মতো যার শিকড় মাটির গভীরে প্রথিত এবং শাখা প্রশাখা আকাশে উত্থিত কিছু মুফাসিরিনের মতে আল্লাহ সুবহায়ান এখানে লা ইলাহা ইল্লাহর কথা বলেছেন তাদের মতে এই উৎকৃষ্ট প্রজাতের গাছ হল লা ইলাহা ইল্লাহ এই গাছের শেকড় সুদৃঢ়ভাবে স্থাপিত হওয়া হল আপনার অন্তরে লা ইলাহা ইল্লাহর গভীরতা আর এ গাছের শাখা প্রশাখা হলো আপনার আমল যা প্রতিনিয়ত আল্লা সুবহান আহুয়াতে আল্লার কাছে পৌঁছাচ্ছে এখানে একটি প্রশ্ন আসতে পারে রাসুলকে উদ্দেশ্য করে নাজিলকৃত আয়াতগুলো কি আমাদের জন্য প্রযোজ্য এটি আসলে উসুল আল ফিকের একটি বিষয় এই আয়াতে সরাসরি রাসুলুল্লাহ সাল্লাহু আলিহসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ফা আলাম অর্থাৎ জানো শেখো এই নির্দেশ কি আমার আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হ্যাঁ এই আয়াতের নির্দেশ আমাদের সবার জন্য প্রযোজ্য রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলিহাসাল্লামের পর আমরাও এই আয়াতের অন্তর্ভুক্ত এমন আরও আয়াত আছে যেখানে এভাবে বলা হয়েছে ইয়া আইয়ুহার নাবি হে নবী ইয়া আই ইউহার রাসুল হে রাসুল এই আয়াতগুলো কি আমাদের জন্য প্রযোজ্য উসুল আল ফিক্ষের অধিকাংশ আলিমের মতে অন্য কোনো সুস্পষ্ট দলিল থাকলেই কেবল এই আয়াতগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে অন্যথায় আমরা এই আয়াতের হুকুমের অন্তর্ভুক্ত হব না তবে ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইমামুল হারামাইন ও ইমাম সামির মতে রাসুল উল্লা সাল্লু সাল্লামের উদ্দেশ্যে বলা আয়াতগুলোতে আমরাও সামিল যদি না সামিল না হওয়ার ব্যাপারে সুস্পষ্ট দলিল পাওয়া যায় দ্বিতীয় মতটাই অধিকতর শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে কারণ কুরআনি আল্লাহ সব সুরা আতলাকে বলেছেন হে নবী তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দিও ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্যত গণনা করো এই আয়াতের শুরুতেই রাসুল উহ সাল্লাহ আলী সাল্লামকে সম্বোধন করে ইয়া ইউন্নী বলা হয়েছে কিন্তু এর পরেই পুরো উম্মাহকে সম্বোধন করে বলা হয়েছে ইয়া তল্লা খুমিসা তোমরা যখন স্ত্রীদের তালাক দিতে চাও আল্লা বলেছেন আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করছেন কেন আল্লাহ ক্ষমাসীল দয়াময় उपाय निर्धारण रसून उल्लाह सल्लाहू आलिम के सम्बोधन पर पर ही उम्मा के सम्बोधन और तई द्वित मत प्रवक्ता बोलें याते प्रथम रसुल्लाह सल्लाह आलिस्ल्लम उद्देश्य और सरसर सम्बोधन मध्यमें सल्लाहुअलीसल्लम एखे सम्मानित करत उम्मार जन प्रजोज्य दूट अभिमती फलम इया अहान नबी या, या रसुल शब्दगुलो केन्द्र कर शब्दगुलूते सरसर रसुल्लाह सल्लाहुअलीसल्लम के सम्बोधन हो এই আলোচনার মাধ্যমে আমরা উসুলা সালাসার প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করলাম আলহামদুলিল্লাহ হিরবিলামিন নিঃসন্দেহে এটা আল্লাহর রহমত এই পুস্তিকার পরবর্তী অংশ নিয়ে আলোচনার আগে আমি এই বইয়ের গঠন বিন্যাস নিয়ে কিছুটা আলোকপাত করতে চাই আসলে একেবারে প্রথমেই আমাদের এই আলোচনা করার কথা ছিল কিন্তু ইচ্ছা করেই আমি এই বিষয়টি নিয়ে এখন কথা বলছি কারণ এখন ব্যাপারটি বুঝতে আপনাদের জন্য অনেক সহজ হবে গত সাতাশটি দার্স জুড়ে আমরা কেবল চারটি প্রাথমিক ও বুনিয়াদী বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এইগুলোর দলিল হল সুরা আল আসর এবং ইমাম আল বুখারির উদ্ধৃতি সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি এই আলোচনা করতে আমাদের প্রায় সাতাশটি দার্স লেগেছে এবং আলহামদুলিল্লাহ চারটি বুনিয়াদী বিষয়ের ব্যাপারে আলোচনা আমরা শেষ করেছি কিছু সংখ্যক আলিমের মত অনুযায়ী এই অধ্যায়টি উসুল সালাসা পুস্তিকার অন্তর্ভুক্ত না তাঁদের মতে এটি ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটি স্বতন্ত্র রচনা যা পরবর্তী সময়ে তার কোনো একজন ছাত্র উসুল সালাসার শুরুতে যুক্ত করে দিয়েছেন সুতরাং এই আলিমদের মত হচ্ছে চারটি বুনিয়াদী বিষয়ের এই আলোচনা একটি স্বতন্ত্র পুস্তিকা হিসেবে রচিত হয়েছিল পরে লেখকের একজন ছাত্র একে উসুল সালাসার শুরুতে ভূমিকা হিসেবে যুক্ত করেছেন আব্দুর রহমান ইবনু মুহাম্মদ ইবনু কাসিম রহেমাহুল্লাহ এই অভিমত ব্যক্ত করেছেন আপনারা হয়তো আব্দুর রহমান ইবনু মোহাম্মদ ইবনু কাসিম নামটির সাথে পরিচিত নন ১৯৭২ সালে তিনি মৃত্যুবরণ করেন রহমাতুল্লাহি আলহি এক অর্থে তিনি ছিলেন একজন মুজাদ্দিদ তিনি আধুনিক সময় ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার আল ফাতওযা সংকলন করেছেন ইবনু তাইমিয়ার মৃত্যুর পর শতাব্দীর পর শতাব্দী তাঁর ফতোয়াগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়েছিল ষাটের দশকে সর্বপ্রথম আব্দুর রহমান ইবনু মোহাম্মদ ইবনু কাসিম এগুলোকে একত্রিত করেন আর এজন্য তিনি ঘুরে বেড়িয়েছেন সারা পৃথিবী তিনি তার কার্যক্রম শুরু করেছিলেন আরব উপদ্বীপ থেকে ইবনু তাইমিয়ার কোনো লেখা ফতোয়া বক্তব্য যাই পেতেন তিনি সেগুলোকে তিনি সংগ্রহ করতেন তারপর ইবনু তাইমিয়ার ফতোয়ার খোঁজে তিনি মিশরে যান প্রথমবার মিশর সফর শেষে তাকে খালি হাতে ফিরে আসতে হয় তবে দ্বিতীয়বার মিশর থেকে তিনি তাইমিয়ার বেশ কিছু লেখা সংগ্রহ করতে সমর্থ হন আর তারপর তিনি যান লেবাননে বার্ধক্যের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় এই সফরে তিনি ছেলে মোহাম্মদকেও সাথে নেন লেবাননে পৌঁছাতে পারলেও পার্শ্ববর্তী শামে যাওয়া তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই ছেলেকেই তিনি সেখানে পাঠান আল্লাহ শামবাসীদের কবুল করুন এবং তাদের বিজয় ত্বরান্বিত করুন শাম থেকে তার ছেলে ইবনু তাইমিয়ার নিজ হাতে লেখা আটশো পৃষ্ঠা সংগ্রহ করতে সমর্থ হয় যা এর আগে আর কোথাও প্রকাশিত হয়নি এর কারণ হলো ইবনু তাইমিয়া তার জীবনের একটা বিরাট অংশ স্বামে পার করেছিলেন এরপর তারা প্যারিসে গিয়ে সেখান থেকে ইবনু তাইমিয়ার লেখা এমন ১৩টি মাসাইল উদ্ধার করেন যা সারা আরব বিশ্বেও খুঁজে পাওয়া যায়নি তারপর তারা বাগদাদে যান এবং আরও বেশ কিছু রচনাবলী সংগ্রহ করেন যার মধ্যে ছিল আর রিসা আলাত মুরিয়া যা ইবনু তাইমিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনাবলির অন্যতম এভাবে গোটা পৃথিবী চষে তিনি সাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লার রচনাবলী মোট সাঁইতিরিশটি খণ্ডে সংকলন করেন যা আজ আল ফাতোয়া নামে সুপরিচিত আবদুর রহমান ইবনু মুহাম্মদ ইবনু কাসিমের ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুল্লাহ ইবনু জিবরিন হামুদ বিন উকলা আশু আইবি এবং আবদুল্লাহ ইবনু ফ্রাইয়ান আপনাদের সবার পরিচিত সাইখ হামুদ বিন উকলা আশু তার পালক পুত্র ছিলেন তেরো বছর বয়সে সাইখ হামুদকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন তিনি তাকে দত্তক নেন লেখাপড়া শেখান বিভিন্ন শাইকদের কাছে শিক্ষা গ্রহণের জন্য পাঠান এভাবেই ঘর ছাড়া সেই কিশোর একসময় আমাদের সময়ের মহান ইমামদের একজনে পরিণত হন যাদের কথা বললাম তাদের কেউ আর জীবিত নেই রহমাতুল্লাহ আলহি মাজমাইন আবদুর রহমান ইবনু মোহাম্মদ ইবনু কাসিমের আরেকজন ছাত্র হলেন আব্দুল্লাহ আল ফ্রাইয়ান সমগ্র আরব উপদ্বীপে কুরআনের হালাকার আয়োজন করেছিলেন তিনি তিনি ছিলেন আমার ও আমার বাবার শিক্ষকদের একজন আল ফাতাওয়ার পাশাপাশি ইবনু কাসিম ওলামায় নাজদের ষোলো খণ্ড বিশিষ্ট আর দুরারসুন্নইয়া সংকলন করেন ইবনু কাসিমকে নাজদি দেওয়ার একজন ইমাম গণ্য করা হয় উসুল আ সালাসা নিয়ে আল হাশিয়া নামে তার রচিত প্রায় একশো পৃষ্ঠার একটি ছোট ব্যাখ্যা গ্রন্থ আছে এতদিন আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করেছি ইবনু কাসিমের মতে সেটি উসুল আলাসা পুস্তিকার অন্তর্ভুক্ত নয় তার মতে এটি ইমাম মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব রাহিমহল্লারি লেখা তবে একটি পৃথক ও স্বতন্ত্র রচনা আমার কাছে এই মতকেই অধিকতর সঠিক বলে মনে হয়েছে আসলে আগে আমি এই ব্যাপারে অনর ছিলাম বলা যায় কিন্তু শাইক আলী আল খুদাইর আল্লাহ তার মুক্তি তরাণিত করুন এই বিষয়ে শাইক বিপরীত একটি মত দিয়েছেন তার মতে এই অধ্যায়টি উসুল্লা সালাসার পুস্তিকারই অন্তর্ভুক্ত এবং উসুল্লাহ সালাসার ভূমিকা হিসেবেই লেখক এটি রচনা করেছেন সেই কালী আল খুদাইরের অভিমতের কারণেই আমি কিছুটা দ্বিধার সাথে বিষয়টি এখানে উল্লেখ করছি যদিও আমি মনে করি ইবনু কাসিমের মতটি অধিকতর সঠিক এই ব্যক্তিগণ ইমা মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব রাহমাহলার রচনাবলীর উপর গভীর পাণ্ডিত্যের অধিকারী এই ব্যাপারে তাদের জ্ঞান বিশদ ও বিস্তৃত শুধু লেখকেরই নয় বরং তার পরবর্তী দুই থেকে তিন প্রজন্মের ছাত্রদের রচনার ব্যাপারেও তারা সমান পাণ্ডিত্য ও জ্ঞান রাখেন তারা এই বিষয়ে বিস্তারিত গভীর অধ্যায়ন ও গবেষণা করেছেন যার ফলে এই পুস্তিকার অধ্যয়ন গবেষণা পর্যালোচনা এবং এর বিন্যাস ও গঠনশৈলীর ব্যাপারে বোঝা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে এর মর্মার্থ উদ্ধার করা এখন আমাদের জন্য অনেক সহজ তাদের এই বিষদ গবেষণা না থাকলে পড়ার সময় আমাদের মনোযোগ হয়তো বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে যেত উসুলা সালাসার পুস্তিকাটির ব্যাপারে এই বিষয়গুলো জানাও উপকারী গানের অন্তর্ভুক্ত कारण यह पुस्तिकाटी शेखार पेने प्रचुर समय व्यय करी और ये बेपारल्लेख करना है विशेषकर इंगरेजी अन्न्य अनारव भाषार छात्र एक समय तथ्यगुल्लो हारिए जो पे अनेक्के देखें शेक्सपियर किंबा एडगर एलान पोर मत लोकल लेखा नहीं अर्थहीन गवेषणा बचर पर बचर व्यय पे तरा पुरो जीवन पार कर दे তারা এত গভীরভাবে এসব লেখকের ব্যাপারে গবেষণা করে যে আপনি তাদেরকে কয়েক পৃষ্ঠা লেখা দেখিয়ে যদি জানতে চান এটা শেক্সপিয়ারের লেখা কিনা তবে কয়েক মুহূর্তের মধ্যে তারা বলে যেতে পারবে তারা যে কোনো নকল লেখা ধরে ফেলতে পারবে এবং বলবে যে এটা কোনোভাবেই শেক্সপিয়ারের লেখা হতে পারে না কারণ তিনি এই শব্দ এইভাবে ব্যবহার করবেন না তিনি অমুক শব্দের বদলে অন্য শব্দ ব্যবহার করবেন ইত্যাদি ইত্যাদি আলহামদুলিল্লাহ মুসলিম হিসেবে আমাদের মধ্যে ইবনু কাসিম আলী আল খুদাইর এবং নাসির আল ফাহাদের মতো মানুষজন এখনও আছেন যারা ইবনু তাইমিয়া ইবনুল কাইম মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব এবং তার অনুসারী নাজদি উলামাদের রচনাবলী গভীরভাবে অধ্যয়ন বিশ্লেষণ ও গবেষণার মহান কাজটি করেছেন এবং করছেন আল্লাহ সুফায়ানাহাতলা তাদের মুক্তি ত্বরান্বিত করুন এবং তাদের মাঝে যারা ইন্তেকাল করেছেন তাদের উপর রহমত নাজিল করুন এই বিষয়ে প্রকৃত গভীর জ্ঞান ও পাণ্ডিত্যের অধিকারী ব্যক্তিদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন শেখ নাসির আল ফাহাদ তিনি শুধু এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ নন বরং এই পুস্তিকার লেখক তার ছাত্র এবং বিগত শতাব্দীগুলোতে যারা তাদের অনুসারী ছিলেন তাদের সবার প্রায় সমস্ত রচনা বলি তিনি মুখস্থ করেছেন এমন কিছু বিষয় থাকে যা আপনার কাছে অনেক সময় সাংঘর্ষিক মনে হতে পারে আপনি হয়তো একটি বই পড়লেন যেখানে একরকম লেখা আছে আবার অন্য বইয়ে দেখলেন কিছুটা পার্থক্য আছে ফলে আপনার মনে এই নিয়ে প্রশ্ন দেখা দেয় কিংবা দুটো বইয়ের বক্তব্যে আপনি ভিন্নতা দেখতে পান এবং তখন আপনাকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হয় এখানে কেন পার্থক্য হচ্ছে কেন এখানে এমন বলা হলো এমন বিভিন্ন প্রশ্নের উত্তর তখন প্রয়োজন হয় কিংবা হতে পারে সুরে আল আসন নিয়ে ইমাম শাহফেয়াই কিংবা ইমাম বুখারির উদ্ধৃতির বিষয়ে যে পার্থক্যের আলোচনা আমরা ইতিমধ্যেই করেছি এমন কিছু বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হয় এই সব ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে হলে বছরের পর বছর গবেষণা ও অধ্যয়নের দরকার হয় আর শাইক নাসির আল ফাহাদ এমনই গভীর জ্ঞান ও পাণ্ডিত্যের অধিকারী একজন বিশেষজ্ঞ উসমানী খিলাফার উপর লেখাতার একটি বইয়ে এর কিছু নমুনা আপনারা দেখতে পাবেন যা এই আলোচনার উদ্দেশ্য ছিল এই বিষয়টি পরিষ্কার করা যে কেউ কেউ বলছেন চারটি প্রাথমিক মূলনীতি সংক্রান্ত অধ্যায়টি আসলে উসুলা সালাসার অংশ নয় এটি লেখকের একটি পৃথক ও স্বতন্ত্র রচনা যা পরে তার কোনো একজন ছাত্র ভূমিকা হিসেবে উসুল আস সালাসা শুরুতে যুক্ত করেছেন এবার আসুন আমরা কিভাবে এই পুস্তিকাটি নিয়ে অগ্রসর হব তা নিয়ে একটি ধারণা দেয়া যাক আমি এভাবে অন্য কোথাও পড়াতে দেখিনি তবে আমাদের দার্শের জন্য আমরা এই পদ্ধতিরই অনুসরণ করব। প্রথম অধ্যায় হলো চারটি বুনিয়াদী বিষয়ের আলোচনা আমরা আলহামদুলিল্লাহ এই আলোচনা শেষ করেছি যেমনটা বলেছি ইবনু কাসিমের মতে এই অংশটি একটি স্বতন্ত্র পুস্তিকা যেটি পরে লেখকের ছাত্ররা ভূমিকা হিসেবে সংযুক্ত করেছে আবার শাইক আলী আল খুদাইরের মতে এটি মূল পুস্তিকারই একটি অংশ দ্বিতীয় অধ্যায়ের শুরু হয়েছে প্রথম অধ্যায়ের মতো এ আইলাম রাহিমা কাল্লার আলোচনা দিয়ে এ আইলাম রাহিমা আপনি অবগত হন আল্লাহ আপনার উপর রহম করুন এ আইলাম দিয়ে শুরু হবার পর দ্বিতীয় অধ্যায় তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এগুলোকে তিনটি মাসা ইল নামকরণ করা হয়েছে এর মধ্যে প্রথমটি হলো তাহিদ আর রুবুবিয়া তাহিদ আর রুবুবিয়ার আলোচনাকে আবার ছয়টি ভাগে ভাগ করা হয়েছে দ্বিতীয় বিষয়টি হল তাহিদ আল উল বা শির্ক সংক্রান্ত আলোচনা আর তৃতীয়টি হলো আল ওয়ালাউল বারার সাথে সম্পৃক্ত আলোচনা এই গেল পুস্তিকার দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় মূলত মিল্লাত ইব্রাহিমের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে লেখক এখানে মিল্লাতু ইব্রাহিমের কথা বলেছেন এবং তিনি এ কথা বলে শুরু করেছেন এ ইলাম আরশাকাল্লাহুল্লি তো আতিহ আপনি জানুন আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন এটি হচ্ছে তৃতীয় অধ্যায় তবে এগুলো কি লেখক নিজেই উসুল্লা সালাসা পুস্তিকায় যুক্ত করেছেন নাকি তার ছাত্ররা পরে এগুলোকে উসুল্লা সালাসার ভূমিকা হিসেবে যুক্ত করেছেন এই নিয়ে বিস্তর বিতর্ক আছে তবে এই সবগুলোই ইমাম মুহাম্মদ ইবনে আবদুল ওহাবের লেখা এটি নিয়ে কোনো সন্দেহ নেই চতুর্থ অধ্যায়টি শুরু করা হয়েছে এভাবে ফাইন কইলে মাল উসুসালাসা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সেই তিনটি মূলনীতি কি। এই চতুর্থ অধ্যায়টি পুস্তিকাটির মূল নির্যাস এই অধ্যায় তিনি সেই তিনটি বিষয়ের উপর আলোচনা করেছেন যেই ব্যাপারে আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে এবং পরিশেষে তিনি কুফর কুফুরবিদ তাগুত ও আখিরাতের জীবন নিয়ে কিছু উপসংহার এনেছেন মূলত এইভাবেই পুস্তিকাটি বিন্যস্ত করা হয়েছে মোটামুটি এই হল আমাদের আলোচনার মূল আউটলাইন আমরা এইভাবে চার ভাগে বিভক্ত করে চারটি অধ্যায় ধরে নিয়ে অগ্রসর হব আশা করি এভাবে চিন্তা করলে পুরো ব্যাপারটা বোঝা এবং আমরা কীভাবে এতদিন পড়ে এসেছি এবং কিভাবে সামনে আলোচনা করব তার কাঠামোটা ধরা আপনাদের জন্য সহজ হবে আলহামদুলিল্লাহ এই চারটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের আলোচনা আমরা শেষ করেছি আগামী পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু করবো ইনশা আল্লাহ তহ বারক আল্লাহম আল্লাহআল সঈদিনা মুহাম্মদ ওয়াল আলহি ওসলিম আসসালামু আলাইকুম ওরি বাকু এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মুবাসিরে